মাহফিলের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের মহাজ সভাপতি ওলামাই করাম দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আজকের তফসেরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরেন আল্লাহ পবিত্র কোরআন শরীফ বলেন আল্লাহ বলেন আল্লাহর হুকুম মানি চলো রসুলের তরিকা ধরো তোমাদের মধ্যে যারা উল তাদের কথা মানো এত করো উলুল আমর কি উলুলের অনেক তাফসের মুস্তাহিদ যে সমস্ত ফেকার উপরে পাণ্ডিত্য আছে ইশতেহাত করার যোগ্যতা আছে তাঁদেরকে বলা হয় ওলামাই এ এদের কথা মানো আল্লাহর হুকুম বানা রসুলের তরিকা ধরো বলেন আগোষ জিস বছরের প্রথম বৃষ্টি পড়ে আসমান থেকে বৈশাখ মাসে অথবা এপ্রিল মে জুনে প্রথম বৃষ্টি যেটাকে ইংরেজিতে বলা হয় সিজনাল মুনসুন বছরের প্রথম বৃষ্টি তখন সমুদ্রে কুটি কোটি জিনুক মুখ করলে ওই ঝিনুকের প্যাটের ভিতরে বৃষ্টির ফোঁটা পড়ে কিছুদিনের ভিতরে বৃষ্টির ফোঁটা হয় মুক্তা পার দামি কোটি টাকা দাম লক্ষ টাকা দাম কেউ যদি বলে বৃষ্টির ফোঁটা যদি বলে আমি ঝিনুকের পেটের ভিতরে ঢুকবো না আমি ঝিনুকের বাইরে থাকবো তাহলে সমুদ্রে পড়ে নোনা পানিতে পরিণত হয়ে যাবে নোনা পানি যদি জমিতে উঠে ফসল নষ্ট হয় জমির উর্বরতা শক্তি নষ্ট করি দেলেনেটির কারণে ঝিনুকের ভিতরে ঢুকলে মুক্তা ঝিনুকের বাইরে ঢুকলে নোনা পানি ইকাল বলেন আগোষে এই বৃষ্টির ফোটা মুক্তা হয় না লোনা পানিতে পরিণত হয় এই জন্য আল্লাহর বলি দরবেশ ও হাকানি সাথে উঠা বসা নকশ চলা আমাদের জন্য জরুরি এবং আমার তৈরি করা জান্নাতে ঢুকো হজরত শফিসে লিখেছেন আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক না করলে আল্লাহর তৈরি করা যানা যাবে নাফতি শি সাহেবের একখণ্ড তফসির আছে মোল্লাম মহদিন খানের বাংলা তফসির মাজিদি আছে বাংলা ইব্র আছে বাংলা জালালুল কোরআন আছে বাংলা বিভিন্ন তফসির আছে বাংলায় যারা ইংরেজি জানে ইংরেজি জানে মানুষ দুনিয়াতে কম খুব কম যারা জানে তাদের জন্য আছে মিনিং ট্রান্সলেশন একখন্ড আছে বাজারে আছে আমরা বুড়া হয়ে গেলাম সুরাই জুমার জুহরুফিন বকার কেন আল্লাহ নাজিল করেছেন কি কথা আল্লাহ বলতে চাইছেন পিছন ইতিহাস কি আমরা জানতে পারলাম না কবরে যাওয়ার আমাদের সময় হয়ে গেল আমাদের ঘরে গরের জীবনী নাই আমাদের বসুর উপন্যাস আছে মাইকেল মধুসূদন এর মেঘনাদ্য আছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আছে নজরুল ইসলামের বিশের বাসী রিক্তের বেদন আছে আল্লাহ রসুলের জীবনী নাই কি মুসলমান অল্প সংখ্যক মুসলমানরা দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আজ থেকে এক হাজার বছর আগে কুটি কোটি মুসলমান সাম্রাজ্যবাদী শক্তির যে কোনো মুহূর্তে তাদের আক্রমণের শিকার হয় মুসলমানদের রক্ত জোরে কিচ্ছু নেই আমি তো ইতিহাসের ছাত্র বিগত পাঁচশো বছরে সারা দুনিয়ায় যত বিজ্ঞানের আবিষ্কার সাইন্টিফিক ইনভেনশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এ এ মোবাইল ল্যাপটপ ডেস্কটপ ডিভাইসেস মুসলমানদের কোন অবদান নাই আপনি বলেন না মুসলমানদের কি অবদান আছে পাঁচশো বছরের ভিতরে প্রাইভেট কার ড্রোন মিসাইল বিমান হেলিকপ্টার মুসলমানদের কি অবদান কিছু আমাদের অবদান পাঁচশো বছরের আগে আছে আবাসী আমল আছে এখন নাই এখন মুসলমান আছে একজনের বিরুদ্ধে আরেকজনে মারামারির আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমরা একজন আরেকজনের বুকে ছুরি মারি নাফরমান হয়ে যেও না আমরা নাফরমান হয়ে গেছি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অনেক বড় দেশ আমেরিকায় ফুটবল খেলা নাই আছে টুডে ফুডা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলা নাই থাকলেও সামান্য ইসরায়েল ফুটবল টিম ক্রিকেট টিম মেসি নাই নেইমার নাই রোনালদো নাই পনের ম রেছি বাহরাইনের আলকির জামা জুমানি বিশ্ববরণ্য স্কলার ওনার সাথে কাতারে দোহাতে সাক্ষাৎ করেছে ইংরেজি বক্তব্য রেখেছি কাতারের মাথা পিছু আয় একাশি হাজার আমেরিকান ডলার মাথা পিছায় আমার আমাদের আয় এক হাজার তিনশো চৌত্রিশ আমেরিকানদেরকে যদি খেলাধুলায় নাচ গানে জানে এই জন্য আমাদেরকে লাগাই দিচ্ছে খেলাধুলায় গরিবের ঘোড়া কাতারে যেভাবে অলিম্পিক খেলার জন্য मरुभ लेकिन चाष कर बात शक्ति माथा उचरे दाड़े को हाथ हारमोनियम उठे नाच गान ताल उठे से जीस अनिवार्य নাজগান মুসলমান আমরা অনেকে জানি না এই বাংলাদেশ আল্লাহর কালাম কোরআনুল করিমের জন্য উর্বর ক্ষেত্র আমি এদিন সিলেটে উপশহরে চোদ্দ বাংলাদেশি ছাত্র প্রতিযোগিতায় এক নম্বর দু নম্বর তিন নম্বর হয়েছে ওনাদেরকে সম্বর্ধনা দেশে ছিলেন আমি ওখানে বক্তব্য রেখেছি এই গত মাসে এই অল্প বয়স্ক ছেলেরা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার নিয়ে আসছে কত বড় গৌরব তাদের কোনো পুরস্কার নাই আমি দাবি করছি সরকারি ভাবে বেসরকারি ভাবে হাফেজ কোরআন যারা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মান নিয়ে আসছে এসেছে তাদের পুরস্কৃত করা হোক আর না হলে প্রতিভা জন্ম নেবে না জন্ম নেবে না এর পরের দিন হয়ে গেছে টাঙ্গাই হোজাইফিয়া ইবনে আব্দুর রহমান এটা অল্প বয়স্ক ছেলে মুখে দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে কথায় নাই हाफिजानिया लोहा मानुसार যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশন এক নম্বর দু নম্বর হয়েছে তাদেরকে সম্বর্ধনা প্রদান করুন এটা আমার দাবি তাহলে আরো মেদা আলহামদুলিল্লাহ তৈরি হবে আল্লাহ আল্লাহাক আমাদের মেহনত কবুল করুন আমিন মুসলমানদের সাথে আল্লাহ সম্পর্ক নাই বিশ্ব নবীর আলম সাল্লাই্লাম বলেন এমন এক জামানা আসবে ইউ সিখুদা আলাই ঝাঁপিয়ে পড়বে তার পেটের ভিতরে ক্ষুদো আছে হজরত বলেন এমন এক জামানা আসবে মুসলমান দেখলে কাফেরা তাদের উপর পড়বে হজরত বলেন হুজুর কেন সংখ্যায় আমরা কম আল্লাহ রসুল বলেন নয় বলেন তুমি বর্ষাকালে যখন ঢল নামে নদীতে খালে বিলে যখন ঢল নামে কুটি কুটি ফেনাবাসে গোথাউন কামান চলমান দেখলে দেখা যায় গোনা যায় মুসলমান ফেনার মতো বাসবে ফেনার যেমন কোন দাম দেয় মুসলমানরা এমন এক জমন আসবে ফেনার মতো হয়ে যাবে হুজুর আকরম সাল্লাম বলেন তোমাদের মধ্যে তখন ওহানুন পয়দা হবে সাহাবারে জিজ্ঞাসা করলেন মালবাহানুইয়ার্লা হুজুর ওহান কি আল্লাহ পেগাম্বর বলেন বাড়ি যাবে মুসলমানের ভিতরে অনিবার্য একতা মানুষ ভুলি যাবে তখন মুসলমানরা হবে ফেনার মত সম্মানিত হাজারের সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত সাদ্দাম হুসেন কে ফাঁসি দিল কোরবানের দিন সকালবেলা কথা বুঝাতে চাইছি যে মুসলমানদের ক্ষমতা দেখাও আমরা আইবি মারা যাওয়ার পরে ইংরেজের সেনাপুটি রিচার্ড জেরুজালে আসি সালাহিনের কবরে লাঠে মারি বলে সালাহিন উই হ্যাভ রিটার্ন আমরা আবার এসেছি ক্ষমতা থাকলে কবর ফাটিয়ে উঠো মুসলমানরা কিছু করতে পারে নাই এর একমাত্র কারণ আল্লাহ সাথে আমাদের সম্পর্ক নাই মুসলমানে মুসলমানে এক মুসলমান আরেক মুসলমানকে মহাব্বুত করি করল মুসলিম এখন মুসলিম ইন্ডাম পৃথিবীর সমস্ত মুসলমান এক ভাতৃ সমাজ এই চেতনায় উদ্বুদ্ধ হই এবং আল্লাহর সাথে সম্পর্ক করি আল্লাহর সাথে যার সম্পর্ক আছে তার শক্তি অপ্রীতিরোধে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন আল্লাহরে তা করুক আল্লা মা ফখর রাজি তাফসির কবির লিখেছেন পনেরো খন্ড পনেরো খন্ড কোরআন ষাট বছর বয়সে মারা গেছেন তাপসের কবির আর এক নাম মাফাতে হল হাই মারা যাওয়ার সময় দুঃখ করে বললেন হায় আর যা দিছ দুইবেলা বাদ দুই নাস্তার পিছনে জীবনের যে মূল্যবান সময় নষ্ট করছি দুই বেলা বাদ দুইবেলা নাস্তা ষাট বছর এই সময় যদি কিছুটা বাঁচাইতে পারতাম তাহলে কোরআন শরীফের জটা যেটা লিখছি তফসির তিরিশ খন্ড লিখতে পারতাম দুবেলা দিবেলাবাদ দিবেলা নাস্তার পিছনে জীবনের মূল্যমান সময় নষ্ট করছি পনেরো খন্ড কোরআন শরীফের তফসির এক খন্ড লিখতে পারবো না আমরা এক খন্ড এক খন্ড আল্লা তালা মুবারক মানুষ তৈরি করে দিচ্ছেন আফসোসের কথা হচ্ছে তিনি বলছেন আমি আমার জীবনের কোন রাত পাঁচটা পঁয়তাল্লিশ থেকে রাত শুরু পাঁচটা পর্যন্ত রাত চলে এ রাত লাইলুন রজনী আমি জীবনে কোনদিন নষ্ট করি নাই কেবল সারা জীবনে দুইটা রাত আমি কিতাব খুলতে পারি নাই আল্লাহর কালাম পড়তে পারি নাই হাদিস পড়তে পারে যে রাতে আমার বাপ মারা গেল বাবা মারা গেলেন শোকাচ্ছন্ন আমি কিতাব খুলতে পারি নাই আর যে রাতে আমি বিয়ে করছি নতুন বৌ আংশি বউর সাথে পরিচয় করতে হবে ওই দিন কিতাব ধরতে পারি নাই এই দুই রাত ছাড়া আমার জীবনের কোনো রাত অধ্যয়ন ছাড়া রিডিং পড়া ছাড়া আমার কোনো ছিল আমাদের ঐতিহ্য আল্লাহ আমাদের সেই ধারণ করার তফিক দান করুন সম্মানিত হাজরিন আল্লামা ফর উদ্দিন রাজি তফসির কবির লিখেছেন মুসলমানদের প্রতিটি কাজ আল্লাহর নাম লই শুরু করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে কোনো কাজ আল্লাহর নাম ছাড়া যদি শুরু হয় সে কাজ হয় গাড়িতে উঠবো বিসপুলিল্লা তো আল্লাহ গাড়িতে নামবো আলহামদুলিল্লাহ মসজিদে ডুববো আল্লাহর নাম লই বের হবো আল্লাহর নাম প্রশ্রব করে ডুব্বা আল্লাহর নাম লই বের হবো আল্লাহর জিকির লই তাহলে আমার প্রস্রাব আমার আবাদত আমার খাওয়া আমার নামাজ আমার ব্যবসা বাণিজ্যে পরিণত হবে বস্তু দেখলাম আশ্চর্য কথা শুনলামেটরি এবং বড় কাঁঠাল ধরছে বাগান মার্শাল বাগিন মার্শাল তাহলে আল্লাহ রহমত হবে আল্লাহর একদিন পেটের যন্ত্রণা আল্লাহরে বলেন আল্লাহ বেশ কিছুদিন যাবৎ পেটের যন্ত্রণায় খুশ পাচ্ছি কিছু ওষুধপত্র খাইছি ভালো হয় নাই আপনি আমার সাহায্য করেন আল্লাহ বলেন ওই পাহাড় দেখা যায় পাহাড়ের নিচে গাছ আছে ওখান থেকে পাতা লই রস বের করে খাও ভালো হয়ে যাবে নির্দেশিত গাছের পাতা লই সেচি রস বের করে খেলেন ভালো হয়ে গেলেন এক বছর পর আবার পেটে যন্ত্রণা করে আবার পেটে বেদনা আবার ওই কাছের গোড়ায় যায় পাতা আনি সেচি রস বের করে খেলেন। ভালো হইলেন না ব্যারাম আরো বাড়ি গেল তিনি আল্লাহরে বলেন আল্লাহ গত বছর এই গাছের রস খেয়ে ভালো হয়েছিলাম এ বছর তো ব্যারাম আরো বাড়ি গেল আল্লাহ বলেন তালাস করো নাই সিরে কবির মুসাল ইসলাম আফসাই আল্লাহ বলেন এই যাও খালের কিন্দার আরেক গাছ আছে পাতা বড় সাল নিয়ে এসো পাউডার করে খাও ভালো হয়ে যাব ভালো হয়ে গেলেন আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর হুকুমের বরকতের আল্লাহ রসুল বিসিল যাচ্ছেন কবরস্থানের কিনার আদি আউলিয়া ওনাদের শোক আমরা যারা সাধারণ মানুষ আমাদের শোক আলোতে দেখে আধারে দেখে না একশো ষাট ডিগ্রি জোর উঠলে চোখে দেখে না কুয়াশার ভিতরে সাইরাতের পরে চোখে দেখে না সামনে দেওয়াল থাকলে পিছনে দেখে না চোখ মাথায় উপরে দেখা যায় জমিনের তলা তলায় দেখা যায় সবহান আল্লাহ ঈশাআলা ইসলাম সফরে যাচ্ছেন কবরের ভিতরে আগুন আজাব কবর আজাব আফসোস করলেন হরে মানুষ ফুলের বাগিচা ফ্যাস তারা ছুটে ছুটি করে নিয়াম কবরস্থানের কিনারা থেকে আল্লাহরে বলেন আল্লাহ আমারে বলতে হবে দশ দিন আগে কবর যে কবরের আগুন জ্বলে সে কবরের ভিতরে ফুলের বাগিচা কেন সে যাওয়ার সময় তার স্ত্রীর বাচ্চা রেখে গেছে এই স্ত্রী ছিল গর্ভবতী সাহিত্যের বাসায় বলে সন্তান সম্ভবা কবরে যাব তিন মাস পরে বাচ্চা আসছে দুনিয়ায় সে দুই বছর ধর্মের আবাদতের জাগার এক এক নাম মুসলমানরা যেখানে আবাদত করে তার নাম মসজিদ হিন্দুরা যেখানে পূজা করে উপাসনা লয় তার নাম মন্দির বৌদ্ধরা যেখানে তাদের প্রভুকে তার নাম পেগা খ্রিস্টানরা নামাকে তার নাম সিনাগ থেকে লোকেরা তৎকালীন মিশরের লোকেরা যেই ধর্ম মন্দিরের ভিতরে প্রার্থনা করত তার নাম জিগুরাত হুজুর সেই হুজুরের কাছে তারে যেন বিসপিল্লা বলি আল্লাহর খালামটা শুরু করে দিয়ে তো মসজিদের বারান্দায় বসি হুজুর ওই বাচ্চাটাকে তার বাবা খবরের ভিতরে আজাব চলে বিসপিল্লা বলি কোরআন শরীফের তালিম দিল তখন নাজিল হয় নাই বাইব শরীফ শুরু করে দিলো আল্লাহ বলেন আমি এই দৃশ্য দেখলাম ঢেউ মারি উঠলো জোশ মারি উঠলো আমি মুহূর্তের ভিতরে ফেরস্তাদের অর্ডার দিলাম এই বাচ্চারে যে জন্ম দিছে সে তো কবরের ভিতরে আগুনে জ্বলে তার আগুন নিবে ফুলের বাগিচা বানিয়ে দিও বিসপিল্লার বরকত বিসিল্লার বরকিল্লারি দিস শট ইস আনব্রোকেন ফর এভার চিরকালের জন্য তরবারি কোনদিন মাগে নাই খালি তিবন বল অনেক যুদ্ধ করেছেন মুতা যুদ্ধ অবরোধ করে রাখছে কিছুদিন পরে দুর্গের ভিতরে যারা সৈন্য আছে তার খবর পাঠালে আমরাটা আপস করতে চাই কি শর্তে আমরা যেতে পারবো খালিদি শর্ত আব্দুল শামস মুসলমানদের কমান্ডারের নাম খালিদ ইবন বলিদির কবির ওখানে বসছে আব্দুল শামস কমান্ডার আছে এদিকে বসছে খালিদ ইন বলছনে কমান্ডার আছে আলোচনা চলছে বার বার শত্রুর কামান্ডার আব্দুস বাঁধো কেন বলল মহামান্য সেনাপতি আমি সাপের বিষ নিয়ে এসেছি সাপ হাই যে তুমি ভারতীয় সাপের বিষ মারাত্মক বিষ নর্মাল বিষ হচ্ছে যে সাপের বিষ পানি করে দে এরকম ওষুধের নাম ত্রি আক্রিয়াক নো রিমেডি নো প্রিভেন্টিভ নো এক ফোটা জিভ লাগলে মরে যায় এটা আনছি এই কারণে আপনি বিষ খাই চেহারা আমি আমার সৈন্যদের দেখাবো না আমার মরা চেহারা তারা দেখবে এই জন্য বারবার দেখি যে সময় বোধ কমে গেছে আমার এই জন্য বোতলের দিকে দেখি অর্থাৎ খালেদিব বলিদ বলেন আল্লাহ দেখি তোমার বোতল এভাবে লই মুখকুলি ডান হাতের উপর নিলেন কোরআনে তিসের প্রতি নজর দিয়ে বলেন বিসফুল্লাহ শুরু কর্তা হাম সে বড় মেহরবান হেহ রহমা হিসবিল্লাহ বিসুল্লাহ বলেন কিছু হবে না আমার আল্লাহ আমার মওলা যতক্ষণ আমার মৃত্যু নিশ্চিত করেন নাই বিষ আমারে মারতে পারে না গাম্বের হইলে আল্লাহ নামের বরকতে বিষ হয়ে গেছে পানি আব্দুস কমান্ডার অফ ইনফিডেন্স বললেন মহামান্য সারাপতি আপনাদের সাথে আমরা যুদ্ধ করি পারবো না সাপের ই যাদের পেটে পানি হয়ে যায় তাদের সাথে যুদ্ধ কিছু দশ হাজার সে বিসিল্লা আল্লাহ এখনো আছেন। কেবল হালিদ ইবনে বলিদের মতো বরকত হওয়ালা জবান নাই জবান নাই এই জবানে মিথ্য কথা বলি মিথ্যা সাক্ষী দি কল জুর শাহাদ দুই দুই এর মাসকানের খালি জায়গা সরঙ্গা কোন মুসলমান ছেলে মেয়ে যদি বলে বালেন হওয়ার পর থেকে দুই জায়গা যে আমি করি নাই আল্লাহর পেকাম্বর বলেন আমি মোহাম্মদ মানে কথা দিলাম আসমাল লাহুলনা আমি তোমার হাত ধরে জান্না নিয়ে যাবো এই জন্য আমাদের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন বল বাদাল মহত আমাদের ইমান আমাদের ইমান এই শরীর কবরে যায় মাটি হয়ে যাবে তিন মাসের ভিতরে হাড্ডি থেকে সমস্ত গোস্ত খসি পড়বে কবরে ছয় মাস পরে নরম হাড্ডি গুলো পোকা খেয়ে ফেলবে এক বছর পরে অনেক হাড্ডি নাই এক সময় থাকবে মাথার খুলি এটাও একদিন মাটি খাই আস্তে আস্তে কিছু নেই কবর সিন্নে পর্যন্ত থাকবে না ক্যাম দিন আল্লাহ পাক আবার আমাদেরকে জীবিত করবেন এবং আমরা দুজকের থাপ অনুভব করবো এই সাম্রাজি ব্যস্তের টাড্ডা বর্ত অনুভব করবো শীতলতা অনুভব করবো এই সাম্রাজি আল্লাহ মৃত্যুর পরে মানুষকে জীবিত করবেন বকরা দুইশো ষাট নম্বর হজরত ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহ রসুল একথা আমাদের মনে রাখতে হবে পৃথিবীর যুগে যুগে জালিমরা ইসলামের অগ্রযাত্রায় দিনের অগ্রযাত্রায় বাধা দিয়েছেন হজরত ইসলাম বাধা পেয়েছেন বখতের হাতে হজরত দাউদ আলহ ইসলাম বাধাগ্রস্ত হয়েছেন জালুতের সাথে কাছে বাধাগ্রস্ত হয়েছেন নদীর কিনারে যে হাঁটছেন একটা মরা জানোয়ার পড়ি আছে সৈকতে সিবিচ সমুদ্রের কিনারে জোয়ার আসলে ওই মরা জানোয়ার পানির তলে চলে যায় জল অনেক থাকে তখন মাছ বিভিন্ন ধরনের মাছ বড় ছোট ওই জানোয়ারের গোস্তায় পানির ভিতরে সৈকতে কিনারে পড়ে থাকে সূর্যের তাপে গোস্ত গুলো আবার শক্ত হয় তখন বাগে খায় ভাল্লুকা খায় হায় না নামে একটা আছে কুত্তার মতো এগুলো খায় ধরের মেয়ে ছাড়া সমুদ্রের মুচ্ছকুল মাছ এগুলো খায় ইব্রাহিম আল ইসলাম যাচ্ছেন জোয়ারের সময় একবার গেলেন বাটের সময় ফিরলেন তিনি আল্লাহর বলেন আল্লাহ এই জানোয়ার সমুদ্রের পাখির পেটে মাছের পেটে বরের জন্তুর পেটে মানুষ যদি মরিলে অথবা জঙ্গলে মানুষের লাশ এভাবে বেড়েছে আল্লাহ তুমি মরা মানুষকে যে মরা প্রাণীকে যে জীবিত করবে আমার একটু দেখাও ওই দখ ইব্রাহিম ইসলাম বলল খুদা এক সবাই কি ম্যান আছে কলিজা ঠান্ডা হওয়ার জন্য নিজের চোখে দেখতে চাই মরাকে কিভাবে জীবিত করেন হজরত আব্দুল আব্বাস বলেন একটা আর একটা আছে হজরত আব্দুল আব্বাস রিসুল আমি গত দুই হাজার বারো সনে এগারো সনে থাইফে যাই হজরত আব্দুল্লাবিনের কবর জিয়ার করে রসুল করিম সাল্লাই এবং হজরত আবদুল্লাহ আব্বাসের কবজে আর নামাজ পড়ছি আল্লাহ পবিত্র করাম শরীফ আর আশার কথা আছে আল্লাহ বলে থেকে নিরশ না হজরত আব্দুলা আব্বাস বলেন কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে সবচেয়ে আশার কথা শুনায় এ আয়াত আল্লাহ তালা মানুষের সমস্ত গুণা মাফ করে দিবেন যদি আমরা তহবা করি কিভাবে জীবিত করেন কলা ফুল আল্লাহ বলেন সাইড টা পাখিল আর বাধরনের পাখিল ফসর হন না টুকরে টুকরে করদ জবাই করি দো সমস্ত বস্ত ছোট ছোট পিস করো পালক সহ ফইর সহ শামসহ এবার আল্লাহ বলেন পাহাড়ের মাথায় মাথায় এক প্যাকেট এক প্যাকেট গুস্ত দিয়ে আসো পাহাড় কয়টা আল্লাহ ইবনে বলেন সাতটা পাহাড় গোস্ত পাহাড়ে রাখি আসি নিচে জমিনে নামি ওদ হাজা আপনি পাখির নাম ধরে রাখেন এক প্যাকেটের ভিতরে আছে কাকের ট্যাঙ্ক আর এক প্যাকেটের ভিতরে আছে কাকের ময়ূরের হাডি এক প্যাকেটের ভিতরে আর এক প্যাকেটের ভিতরে মোরক মোরকের পাক পাকা সাত জায়গায় এবার আল্লাহ বলেন নিচে নামি ডাক মারো হামদরি ডাকো এ কবুতর হে মোরক হে ময়ূর হে কাক ইয়া তিন একা সাই ভিতরে এ পাখি উড়ি তোমার কাছে চলে আসবে ইব্রাহিম আল্লাহ ইসলাম পাহাড়ের উপরে রাখি নিচে আসলেন আসি ডাক দিলেন হে মোর আসো মুহূর্তের ভিতরে পাহাড় থেকে ট্যাং ওই পাহাড় থেকে কলিজিয়া এই পাহাড় থেকে গিলিয়া ওই পাহাড় থেকে নারী বুড়ি সাম উড়ি উড়ি আসি বুনাগুস্ত উড়ে বুনা আসপানে যাই আকাশে যায় খাসা ওই মুহূর্তে জোড়া লাগিয়ে গেছে কোরআন সাহিবের তফসিল তারপর পাহাড় থেকে হাঁটি হাঁটি ইব্রাহিম আল ইসলামের সামনে আসছে ইয়া তিন এক সাহিয়ার তফসিল আসি মাথা নাই মাথাতে ইব্রাহ ইসলামের হাতে সামনে আসে সারিটা পাখি দাঁড়িয়ে আছে কাকুর কবুতর ইব্রাহিম আলাই ইসলাম মোরকের মাথাটা লই কবুতরে গদ্দানার সাথে লাগাই দিয়েছে জোরাল হয় না কবুতরের কল্যাণ যখন কবুতরের গাড়ির সাথে লাগাই দিলো গদ্দানার সাথে মুহূর্তের ভিতরে লাগিয়ে গেল এভাবে সারিটা লাগাই দি। তরিকা মতে ধরি তরিকা ধরি এবং উল উল আমি সমস্ত পথ ধরি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন কোন তো আল্লাহ আবিল জানা আমি বেহস্তের দরজা বিলিয়নার মাল্টি মিলিয়নার যারা কোটি কোটি টাকার মালিক তাদেরকে ফেরত তারা ধরে রাখছে যে ইসব তো আইন আইতে এত সম্পত্তি পাইসে কোথায় ইসব দিশ এত টাকা পাইছে কোথায় ধোনীরা দরজায় আটকা আছে গরিবরা চলে যাচ্ছে হজরত বলেন দখল তুল যান আমি বেহেস্তে ঢুকলাম ইদান রুমাইমরা আবু তলহার বৌ রুমে আমার দেখা আমি বলি গাজীপুরও বলছি যে কোন মেয়ে যদি হয় আমরা তার নাকবো রুমাইসা রা মিম ইয়ে আল্লাহ রসুল এই মেয়েটাকে জান্নাতে দেখেছেন জান্নাতি মেয়ে আয়সা সুমাইয়া রুমাইসা এ সমস্ত নাম রাখবেন যাদেরকে বেঁচতে দেখা গেছে হজরত বলেন আমি জন্নাতের ভিতরে হাঁটি পোহারি শরীফে আছে মেসখাত শরীফে আছে আমার আগে আগে যেন কে যায় আমি সেন্ট্রালের আওয়াজ শুনি বললাম দুনিয়ায় আসি বেলালকে ডাকি বলে বেলাল সময়ে তো দফা না আমি তোমার সেন্ট্রেলের আওয়াজ শুনেছি কি আমল করো আমার বলো গোলাম এ মুস্তফা বলেন ই আপনার আপনারা দেওয়ার মতো নামাজ পড়তাম তাহাই কিনা তাহাই সারা জীবন করোদের বাদ নাই যতবার অজু করেছি আমি দুরেকাত পড়ছি সাইটে সজিদা দিছি আল্লাহ রসুল বলেন আম সজিদার বরকথা আমি দেখেছি তবে আগে কেনাল মন্ত্রিপরিষদ শাসিত সরকারে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্সিয়াল ফরম অফ গভর্নমেন্ট পলিটিক্যাল সায়েন্সে আছে প্রেসিডেন্সিয়াল ফোরামে প্রেসিডেন্ট আমেরিকাতে প্রেসিডেন্ট কোনো পাওয়ার নাই যখন আসে সিকিউরিটি আগে যায় পিপিপি বাসি বা রাস্তা ক্লিয়ার করে দেয় মেটাল ডিকটেটর দিবসেরা দেখে দশ জনের দশ দলের দায়িত্ব পালন করে আল্লাহ রসুল আরশে আজিম আল্লাহর মেহমান ভিবিআই হজরত বেলার সিকিউরিটির দায়িত্ব পালন করার জন্য নিয়ামত পার্ক লেক আনহারুন এগুলো দেখছি যারা দুনিয়াতে আল্লাহর ঘরবান আল্লাহ বলেন জন্নাতে আমি তার জন্য ঘরবানি দেব মাম্বান আল্লাহ রসুলো দেখছেন নামাজি রোজাদার যারা দানস হাত করে যারা মাদ্রাসা চালায় তাদের জন্য আল্লাহ তালা যে ঘর বানাইছেন আল্লাহ আল্লাহ রসুল পরিদর্শন করছেন হজরত বলেন আমি আরো সামনে গেলাম ফরাআইতু কাস্রাতান আমি এটা রাজবাড়ি দেখলাম আই हैव सीन এ রয়্যাল প্যালেস রাজবাড়ি দেখলাম গভর্নর হাউস সারিদিকে দாவাল আছে দরজাগুলো সোনা জানানাগুলো রূপা হীরা স্থাপিত কৌশল বানাবারফুলের ভিতরে সুন্দর আমি গড়ের সামনে দাঁড়াইছি রাস্তায় জিব্রাইল কে বললাম জিব্রাইল এরকম বাড়ি তো আসার পদার দেখি নাই লিমন হাদ কাসার এই রাজবাড়ি আল্লাহ কার জন্য তৈরি করেছেন কবর ফাটি ওমর দুনিয়াতে আবার ওমর ফারুক কবি দেয় অর্ধ পৃথিবী শাসন করেছ দুলার তক্ত বসি মাটির সিংহাসনে বসি অর্থ পৃথিবী শাসন করেছে কিছু মানুষ ছিল আল্লাহর মকবুল বান্দা আল্লাহ তার কিছু গাইবের কথা রাসম আসরার রহস্যের কথা তাদের কলিজের ভিতরে ডালি দিতেন এবং তাদের জবান দিয়ে এগুলো বাইরে যেত এদের নাম থেকে আসি পরে অমর ডাকি বলে অমর তোমারে বলি বলি করে বলা হয় নাই আমি জান্নাতে যাই তোমার ঘর দেখিয়ে আসছি রায় তো তোমার গর দেখছি এত সুন্দর বাড়ি দিকে বাতি তোলে রং রকম আলোর বিচ্ছুরন কি বিফেনা হিজারিতুন তোমার গরের উঠারে ফুলের বাগানের ভিতরে তোমার বৌ দাঁড়িয়ে আছে এরকম বাইরে সুন্দর ভিতরে কি আছে সবাই কিরকম বেডশিট জানালা সারকাত চা চামুচ টি টেবিল রিডিং টেবিল গেস্ট হাউস মাস্টারবেড কি আছে আল্লা কি নেমত কি আছে নিজের চোখে দেখবো শরীফারতু আন আদোলাহু ও ইলাই কিন্তু তুমি তো কড়া লোক কড়া মেজাজের লোক তুমি যদি মাইন করো তুমি যদি কিছু মনে করো মনে করিবে বলি আমি নাই। তুমি তোমার অভিমানের কথা আমার মনে পড়ি গেলো তুমি তো মান তোমার গাইরতের কথা আমার মনে পড়ি গেলো এই জন্য আমি জিব্রাইল কে বলি নাই কথা শোনার পরে মর আপনি যে জন্নাতে আমার গড়ে ঢুকি আসতেন আমি মনে করেন আল্লাহ রসুলের কদম মুবারক পড়ছে আমার গড়ে মোবারক তাহলে বুঝা যায় দুনিয়াতে মানুষ জীবিত আছে জন্মতে গড়ে তৈরি হয়ে যায় হিলফুল ফুজুল সঙ্গের এই যে মোবারক আমরা যারা হাজির হয়েছি আল্লাহ আমরা এবং আমাদের যুক্ত হয়ে গেছে কাজ করলো লিস্টী উঠবে ন্যায় কামল করিস্টি দিয়ে উঠবে আমরা দেখব। সম্মানিত আমার এক মু আছে করে যা আছে তা দিই মানুষটার পেট ভরাই দিবেন কলারসুল্লাহ আগুন নিবে দিবেন কোরআন শরীফের তফসের দুনিয়াতে ব্যস্ত যাওয়ার জন্য যত ন্যাক আমল আছে এর ভিতরে একটা আছে খাবার জন্নাতে যাওয়ার জন্য এটা করো এটা করো এটা করো জন্নাতে ঢুকতে পারবি এর ভিতরে একটা আছে মুসলমান দেখলে সালাম দিবেন যারা সালাম দেয় না তাদের ভিতরে অহংকার আছে সালাম দিবেন তিরিশটা নাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম জবাব দেবেন সেটা বাদ জমিনে যদি আমরা যখন দান রোপন করি দান চাষ করি গোসার মাঝখানে ঘাস জন্মে এগুলো পরিষ্কার করে ফেলতে হয় না হলে ফসল হয় কম এগুলোর নাম আগাছা আগাছা থাকলে পেয়ারা ধরে কম লেচু ধরে কম আম গাছ জাম গাছের উপরে মাঝে মাঝে বট গাছের পাতা দেখা যায় এটার নাম করগাছা দুই পাতা তিন পাতা মাঝে মাঝে পাখি আসি পায়খানা করে বটগাছের বিশি থেকে সারা বছর পরে দেখবেন গাছকে মুহূর্তের ভিতরে বেদাত বেদাত দেখলে গোড়াকাটি দিতে হয় আল্লাহ রসুল যে বাবা আজান দিচ্ছেন আজান আগে পড়ার কিছু নাই জানাজার নামাজের পরে আল্লাহ বছর জীবিত ছিলেন নবুবতী জীবনে কোনোদিন বছর পরে আসি নূতন চালু করে দিলাম ইমাম মালিক রাহমতুল্লাহ ফতোয়া আছে যারা বেদাত তৈরি করে তারা আল্লাহ রসুলের সাথে বিদ্রোহ করে মা না সাবি আল্লাহর রসুল এবং সাহাবাহামের তরিকায় আমাদের মুক্তির পথ এর সবগুলো বেদাত করে না মোবাইল কোরআন শরীফের তফসির হুজুর আকরম সালামের দরবার আসছে আশি বলে হুজুর তিন দি যাবৎ কিছু খাই নাই আমার কিছু খাবারের ব্যবস্থা করিদের মেয়েটা গড়ে নি পেট পরে খাবার দিবে হজরত আবু তাল বলেন আমি নেবো হজরত আবু তালেও কিছু নাই আর মুস্তাফা এখন তো আমরা আশেখে মুস্তফা মারি গরু হওয়ার দৈনন্দিন জীবনে রসুলের সুন্নত আছে যাদের পরিবারে রসুলের সুন্নত আছে যাদের আমুলি জিন্দিগিতে রসুলের আছে তারাই অরিজিনাল আশেখে মুস্তাফা। এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুগে যুগে এই যে মাহাতুল মমিন আমাদের মা হজরতের বিবিদের সানে আজে বাজে কথা বলেছে যে সমস্ত ওলমাইকার ময়দানে আসে এর জানিয়েছেন তারাই হচ্ছে সত্যিকারের আশেখ মুস্তাফা এবং আলহামদুলিল্লাহ এই কারণে গভর্নমেন্টের উন্নত আইন করেছে দুই হাজার ছ সালের আইন এই আছে থার্টিনের মাধ্যমে টুইটারের মাধ্যমে ভাইবারের মাধ্যমে টেঙ্গুর মাধ্যমে ইমোর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে রেডিওর মাধ্যমে যদি কারো ইজ্জত নষ্ট করে আমার আপনার আমার বকর যাইদের কোন নবী কোন রসুলের যে কোনো ধর্মের হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান হোক খ্রিস্টান হোক কোন ধর্মগুলো যদি অবমাননা করে এটা যদি প্রমাণিত হয় যে আমার মোবাইল থেকে গেছে আমার ফেসবুক থেকে গেছে আমার ইমু থেকে গেছে আমার ভাইবার থেকে গেছে এটা যদি আদালতে প্রমাণিত হয় কম পক্ষে সাত বছর জ্যাল অধিক পক্ষে ১৪ বছর জেল এক কোটি টাকা জরিমানা কিন্তু এটা খুব ভালো হয় এখন মুহূর্তের ভিতরে দুনিয়া ঠান্ডা হয়ে গেছে একজনের যে আইন আছে আমাদের দেশে এই আইন দুর্বল আঠারোশো ষাট সনের আইন দুই বছর জেল আমি দাবি করি দাবি করেছি সারা দুনিয়ায় সারা বাংলাদেশে দুই বছরের জ্যালে হবে না এরকম মাঠে ময়দানে যদি কেউ ধর্ম অবমাননা করে রসুল্লই প্রিয় রসুল সাল্লাহ করে যা কোন ধর্ম লই গৌতম বুদ্ধ লই মহাভারত লই মনসংহিতা লই ঈশা আলাইসলামকে লই হজরত মোহাম্মদামকে লই যদি কোনো বেআবি করে তারা ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এরকম কঠিন কঠোর আইন চায় দুনিয়া ঠান্ডা হয়ে যাবে আপনি বিড়াতে পারবেন না স্কটল্যান্ডে আয়ারল্যান্ডে আল্লাহ দি গল্লা বাবা সানা নাই এই প্রশ্ন বলা যাবে না দুই জেসাস ক্রাইস্ট ইসা ইসলাম বাবা সানা নাই একথা বলা যাবে না গোড়াতে কাটি ফেলবে আমরাও এই দেশে যারা এগুলো নিয়ে বিয়াদি করে তাদের জন্য আমরা কঠিন এবং কঠোর আইন চাই ইনশাআল্লাহ আমি আসাবাদি এই দেশে এরকম আইন আজ হোক কাল হোক কাল হোক পরশু হোক একদিন মেহমান গড়ে যায় বিবি বললেন কি আছে বিবি এই এজন্য ভালো মেয়ে বিয়ে করতে হয় হাদিসে আছে বিজমা লিহা বি বিদিন ধর্ম ধর্মকর্ম আছে সুন্দর আছে ওনার কাছে যায় বলে রসুলের মেমান নিয়ে আসছে কি আছে বিবি বললেন কিছু আটা আছে একজনের পেট পড়বে কিন্তু আমার বাচ্চা আছে দুটি আমি আছি তুমি আমার মাতার উপর হাত বোড়াই দো পাকাতে বাতাস দৌড়া ঘুমাক কাল সকালে ব্যবস্থা হবে আমি আর তুমি কিছু খাবো না রুটি বানাইছি অল্প করে বাজি অল্প করে খেজুর অল্প করে পনির অল্প করি জামাই বোপুর অবশ্য করলে কাজ করো আমি রুটি বানাই আনি তরকারি গুলো গরম দি। তরকারি দা আমাদের দেশে মাছ তো আরব দেশে নাই বাজি ভেজিটেবল দশ টাকা খানা তুমিও রুটি ধরবে মেহমানের ভিতরে সব রুটি না পরিকল্পনা বিছানা করে দিলে মেহমান ঘুমেলেন সকালবেলা নামাজ পড়তে গেছে মদিনায় আল্লাহ রসুল সাল্লসালাম হজরত আবু তল্লা দেখি বলেন ইয়াহা অবশিরু সুসংবাদ শুনো মেহমানকে মেহমানদারি করার কারণে আল্লাহ বল তার জন্য আমি গোরমানে আমাদের সবাইকে আল্লাহর হুকুম রসুলের তরিকা এক সাহাবি হাজার ইবনে আবাই যুদ্ধে সহিত হয়ে গেছেন ইরাকের একটা শহরের নাম বসারা কি নাম বসারা বসরা নদীর কিদারে ওনার দাফন করা হয়েছে জোয়ার বেশি ঢেউ বেশি কবরস্থানা নামিহি ঘুমের ভিতরে বসার এক দরবার স্বপ্ন দেখলো ঘুমের ভিতরে হজরতলহা আসি বলেন হাববিলুনি আন মা আমার তিন রাত যাবৎ স্বপ্ন দেখি হজরতলা বলছেন ওনার কবরে পানি ঢুকছে উনি বিজে যাচ্ছেন হুজুর স্বপ্নের ভিতরে অনেক সময় উল্ট পাল্টাই দেখা ভালো স্বপ্ন আল্লাহ তালায় দেখান এটা আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে হয় আর হজরতের হাদিস আছে তাল্লাফিল জন্না তল্লা অতএব আপনি চিন্তা করবেন আমি ব্যবস্থা করছি ওই আমি আগ্রায় গেছি আকবরের জন্য একটা খবর লাহোর গেছি জন্য একটা কবর, পুরো বাগানে একটা খবর হজরত হজরতার জন্য হাজার টাকা সরকার এইভাবে একটা প্লট কিনে নিলেন এবার মানুষদেরকে বললেন তোমরা যাও নদীর কিনারে যাও সম্মান সময় দেখা গেল শরীরটা নরম ৪০ বছরে কবরের ভিতরে শরীর পচে নাই লাশ তখন এভাবে তুললো আর নামাই কত বড় আলেম ডান হাতের ডান হাতের কাফনের কাপড় দি পানি পড়তেছে সাদা কাপড় হয়ে গেছে হাতে এভাবে তুলি ৪০ বছরের পুরের লাশ এভাবে তুলি পানি পরিষ্কার করে দিলেন কাপড় এভাবে টানি দেখেন সিরে গেল ওখানে নাকি নতুন কাফনের কাপড় দিবেন সিঁড়ে নাই কেবল রং নষ্ট হয়েছে মাত্র আবার নতুন কবরস্থানে যাই লক্ষ লক্ষ মানুষ ওনারা দফন করে দিচ্ছেন হিন্দুস্তানের কবি বলেন আমান না এক তারা চল্লিশ বছর হয়ে গেল কবরের ভিতরে কফনের কাপড়ও নষ্ট হয় নাই এটা আশ নষ্ট হয় নাই মাথার একটা চুলো জড়ি নাই সুবাহ আল্লাহ আমাদেরকে সাহাবাইকার সাতবার পড়বেন সাতবার কয়বার পরে পড়লে যদি রাতের বেলা মরি যান আল্লাহ পাক জাহান নামের আগুন থেকে আপনারা মুক্তি দিবেন পাঁচ ভক্ত নামাজের পরে আল্লাহ পরে যদি বলেন আল্লাহ কাজ চরিবে আসে তোমার কাছে জান্নাত চাই আমারে জান্নাত দিবে কেমন দিন বেহ তো আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ পরে। তোমার বছর জান্নাত পদ্মান আমি সুপারিশ করছি তারা জন্মাদ আল্লাহ বলে সুপারিশ রাতের বেলা আয়তুল কুরসিপড়ে আমরা ঘুমাবোল্লা পড়ে ঘুমাবো এই আয়াতের তফসিরে আছে হজরত আবুদ্দা রজাল ছিল বাঁধি কেনা গলাম দুষ্টু কথা ধরে না এবং অসম্মান করে বাঁধি গালি দিয়ে হজরত আবুদ্দার দাম বকাশখা করেন এখন ভাবলো মালিককে মনিবকে মনীপকে আস্তে আস্তে বিষ খাবাই মারি ফেলবো একসাথে বিষ বেশি মিশিয়ে দিলে তো মরিজন্য পরে বিষ দে বাড়াইও দেয় কমও দেয় একদিন বাঁধি হজরত আবুদ্দার সাহাবি হজরত আবুদ্দার কাছে যায় বলে হুজুর আপনি মানুষ না জিনত আর্দার বললাম আমি মানুষ আমি আমি টুকাই আছে আমার ছেলে মেয়া আছে আমার বাপ আছে শীতকালে আমার ঠান্ডা লাগে গরমকালে আমার পাকা করতে হয় তবে তুমি কথা কেন বলছো বলছো হুজুর আপনি যদি আমার মাফ করি দেন আমি আপনার আসল কথা বলবো বল মাফ করে দিলাম বলো হুজুর আপনি সসম আমার গালি দেন এজন আমার মন খারাপ চিন্তা করলাম যে আপনার অল্প অল্প বৃষ্টি অল্প অল্প করে মারি ফেলবো এই জন্য কুস্ত বিশ দি এক সময় বেশিও দিচ্ছি আমি আমি প্রতিরাতে ঘুমবার সময় ইসমে আজম বড়ি ঘুমাই কি বড়ি ঘুমাই ইসমে আজম মহান নাম এই জন্য মারাত্মক বিশ আমার একশন করে না হজরত আবুদ্দারদা বলেন আমি তোমার মাফো করে দিলাম আজাদও করে দিলাম আজ থেকে আমার করতে হবে না আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম রসুল তরিকা সাবাইক রাম রা তাল নকশ কদমায় হকানের রব্বানের পাইরফি করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আলম